কোর নম্বর কত ছিল Asalamualaikum ونشهد أن لا إلهي نصره وحده لا شريك لا ونشهد أن سيدنا وعلمانا محمداً أبده ورسوله <تصفيق> الذي أرسله الله إلى كافة وداعيا من الله بإذنه وصراجا منيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن মুনা وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمثلتم بهما كتاب الله وسنة رسول বালক লালী আিল অলসল মহন্মিআ سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيل مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ওয়া আলা আলি মুহাম্মাদিন انك হামিদুম মারিহোন করম খজরাত আলাইহিম ওয়া ইরাম সমস্ত শ্রদ্ধেয় মহোদয় সাহাবান জামাতুল ইসলাম প্রিয়দের সরদি আলোচনা শুনবার অভিযান করেছেন এই জন্য মুসলমান রূপে এই পৃথিবীতে করেছেন মুসলমানের ঘরে আল্লাপা আব্বুলাহিন আমাদেরকে জন্ম দিয়েছেন এবং ইমান আর ইসলামের পরিচয় আমাদেরকে জীবনযাপন করবার তো অভিযান করেছেন ইতের জিন্দি দান করবেন এই ইজ্জত এবং এই সম্মান শুধু পরতাল এবং আসরাতেই নয় এই পৃথিবীর মানচিত্রটা একটু চোখ গুলাই চোখ মেলে যদি আমরা আমাদের সারা দুনিয়াটাকে একবার দেখি তাহলে আমরা দেখব এবং অপমানিত জাতিতে পরিণত প্রশ্ন হল আল্লাহর কোরআন বলল যে ইজ্জত হলো ইমানদারদের জন্য তার সবচেয়ে বেশি লাঞ্চিত এবং অবহেলিত জাতি আল্লার কোরআন যেরকম মিথ্যা হতে পারে না কোরআনে পান আসলে ব্যাপারটা মমতারা মাহাজির এখানে আসলে একটা রহস্য আছে মধ্যখানে একটা রহস্য আছে যে কোরআন মুসলমানদেরকে যেই ইজ্জতের দিন থেকে দেওয়ার ওয়ার্ডা করেছিল আজকের দুনিয়ার মুসলমান সেই ইজ্জত থেকে বঞ্চিত সেই প্রাপ্য মর্যাদা এবং সম্মান থেকে তারা বঞ্চিত এর পিছনে রহস্য রয়েছে খুবই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সেই রহস্যটি উদঘাটন করবার চেষ্টা করবো আমি সহজে বুঝবার জন্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে এখানে আসলে আমরা মাহবিল অনেক মানুষ সমবেত হয়েছি আমি এসেছি আপনিও এসেতে মাহবি এসে আপনার এক বন্ধুর সাথে সাক্ষাৎ দীর্ঘদিন পর তার সঙ্গে হলো মহাবীর যখন শেষ আকারি মোনাজাত হয়ে গেল সকলে যার যার বাড়ির পথ খুললো আপনি ও মাহপির অঞ্চল ত্যাগ করলেন রাস্তায় উঠবার পর এখান থেকে সোজা পশ্চিম দিকে এক কিলোমিটার পথ চললে আপনার বাড়ি আর আপনার বন্ধুর বাড়ি হলো ঠিক তার উল্টো দিকে এই সড়ক এবং বন্ধুর সঙ্গে পথ চলটা আরম্ভ করবেন পনেরো বিশ মিনিট পথ চলবার পর যখন এক কিলোমিটার পথ অতিক্রম হলো তখন আপনার বন্ধু তার বাড়ির পৌঁছে এক কিলোমিটার পথ চলবার পর আপনিও কি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারলেন এখন যদি কেউ প্রশ্ন করে কেন পারব না একই সঙ্গে দুইজন পথ একই সমান একই সমান পরিমান সময় দুইজন দিয়ে হাঁটলো সেই রাস্তা সে যতদূর তাহলে এই পরিমান সময় একজন পরিমাণ রাস্তা চলে সে যদি গন্তব্য পর্যন্ত বুঝতে পারে তাহলে আমি পারবো না প্রশ্নের জবাব কি প্রশ্নের জবাব একটাই আর অবস্থা নিজের বাড়ি পর্যন্ত সে পৌঁছে দিতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আপনি তো মাহফিলের প্যান্ডের থেকে নিজের বাড়ির দিকে করেন নাই ঠিক ওই সময়ে আপনি প্রতি কদমে কদমে নিজের বাড়ির দিকে অপ্রচার হন নাই বরং প্রতি কদমে কদমে নিজের বাড়ি থেকে আরো দূরে চলেছেন আর এইভাবে যদি আপনি উল্টো পথে চলতে থাকেন জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার নামের শপথ কোনদিন আপনি আপনার বাড়ির দেখা পাবেন না কথা ঠিক কিনা একজন পথিক যেরকম ভুল পথে তেমন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না একজন অসুস্থ চিকিৎসাধীন ব্যক্তি যেমন ফুল চিকিৎসার দ্বারা আসে কোনদিন সুস্থতা এবং আরোগ্য রাগ করতে পারে না ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে যে জাতির উন্নতি এবং যাদের ইজ্জত সম্মান বিজয় সফলতা কামিয়াবি আল্লা সোনার মদিনার মক্কার পথে রেখেছিলেন সেই জাতি যদি মক্কা আর মদিনার পথ ছেড়ে দিয়ে তারা যদি ওয়াশিংটন আর মস্কোর পথে চলতে থাকে তারা যদি সোনার কদিনার কদিনার রসুলের আদর্শ ভাব দিয়ে ইহুদিয়ার খ্রিস্টানদের দালালিয়ার গোলামি করতে থাকে কেমন পর্যন্ত খ্রিস্টানদের পা যাচ্তে পারবে গোলামি করতে পারবে খ্রিস্টানদের অনুকরণের পথে উন্মাতে মুসলিমার কপালে কোনদিনও ভাগ্যের সফলতা চিনবে না আর মুসলমানদের হল এই সবচেয়ে বড় সমস্যা এটাই হল আজকে সবচেয়ে বড় সমস্যা যতক্ষণ পর্যন্ত সমস্যা প্রকৃত উৎস চিন্তিত করে সেটি উৎস মতো আমরা সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ না করবো স্বীকার করে না যারা আপনার প্রাণকে বিশ্বাস করে না যারা আপনার কে নদী বলে বিশ্বাস করে না নদী বলে করে না যারা আল্লাহর কালাম আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে যে সাময়িক সফলতা দান করেন ক্ষণস্থায়ী সফলতা দান করেন ওই সাময়িক আর ক্ষণস্থায়ী সফলতার জন্য একটা পথ করেছেন আর যারা আল্লাহকে বিশ্বাস করে মুসলমান আল্লাহর পুরাণে বিশ্বাসী আল্লাহরের আদর্শের অনুসরণের দাবিদার মুসলমান যতক্ষণ পর্যন্ত নিজেদের পথে না চলবে আস্থা রেখে কসংখ্য বলতে পারি ততদিন পর্যন্ত মুসলিম উম্মার অনুসি তাদের ভাগ্যের পরিবর্তন হবে না প্রশ্ন করতে পারেন যেহেতু মুসলমানদের উন্নতি এবং তাদের সফলতার পথ কোথায় আর বেইমানদের উন্নতি আর সফলতার রাস্তা কোথায় রাস্তায় ইমানদারদের পথ চিনা দরকার তরকার জন্য বেইমানদের পথ জানা থাকা দরবার দরকার ওটাকে পরিহার করবার জন্য মুসলিমটা তাদের মুশি কি হচ্ছে খ্রিস্টান আমি এই পৃথিবীতে তাদেরকে উন্নতি দান করেন একটা শক্তির মাধ্যমে আল্লাহ সফলতা এবং বিজয় দান করেন একটা শক্তির মাধ্যমে সেই শক্তিটার নাম হল জাহেরি শক্তি এই শক্তি জাহেরি জাহেরি শক্তি মানে উন্নতি আর বিজয় দাম করে থাকেন তাহেরই শক্তি তবলী জামাতের ভাইয়েরা এই কথাটাকে খুব সুন্দর করে বলে যে কি মধ্যে এই যে চীনের শক্তি আসের শক্তি জিনিসের শক্তি এটার নামে হলো জাহেরি শক্তি যেই শক্তি চোখে দেখা যায় যেদান করে জাহেরি শক্তির যদি আরো বিস্তারিত পরিচয় জানতে চায় তাহলে করা যায় জাহেরি শক্তি হল দুনিয়াতে এক নম্বরি শক্তি হলো মার্কিন দুই নম্বর দাবি শক্তি হলো টাকার শক্তি একজন বিপুল পরিমাণ সম্পদের মালিক টাকা বেলা আর শক্তিকার বেশি টাকা শার বেশি পিস্তর্তি বেশি এটা হলো অস্ত্রের শক্তি সামরিক শক্তি চার নম্বরী শক্তি হলো প্রযুক্তি আর প্রদীর শক্তি টেকনোলজির আর মেশিনারির বৈঠক চালানো হয় দুইটা নৌকার মধ্যে স্পিড বেশি ইঞ্জিনওয়ালা নৌকার পাওয়ার বেশি এটা হলো টেকনোলজির শক্তি ইঞ্জিনের শক্তি এগুলো হল দুনিয়ার বড় বড় তাহের শক্তি সংখ্যার শক্তি টাকার শক্তি অস্ত্রের শক্তি প্রযুক্তি শক্তি আমার নিয়ম আল্লাহর অভ্যাস হয়ে অমুসলিম আল্লাহকে অস্বীকারী ও তার দিনকে অস্বীকারী বেইমানরা যখন এই শক্তিগুলোকে তারা হাসিল করে রপ্ত করে একটা উন্নত রাষ্ট্র তামাংিফিকে চীনের অর্থনীতি আজকে গ্রাস করে নিয়ে কি কিনবেন আপনি মাথার ছবি থেকে পাড়ায় পর্যন্ত একেবারে তারা পৃথিবীকে আজকে তারা ক্রাস করে নিয়েছে একটা উন্নত জাতি হিসাবে বৌদ্ধ জাতি চীন আজকে তারা পৃথিবী আজকে দুনিয়ার আমেরিকা জাপান বাংলাদেশের মতো ছোট্ট একটা কিন্তু জাপানের নাম শুনলে পৃথিবীর যে কোনো মানুষ সালাম জানায় জাপান কারণ নিয়েছে উন্নত জাতি হিসেবে তারা স্বীকৃত চীন জাপান কোরিয়া আমেরিকা পশ্চিমা বিশ্ব ইউরোপ অস্ট্রেলিয়া তাদের হাতে আজকে জাহিনী শক্তি তাদের হাতে আজকে টাকার শক্তি প্রযুক্তির শক্তি আর অস্ত্রের শক্তি তারা শক্তিকে হাতে করেছে নিজেদের উন্নতির পথে চলেছে আল্লাপরা ক্ষমতা তাদের হাতে দিয়েছে এটা হল তাদের উন্নতির রাস্তা তারা তাদের বাড়ির রাস্তায় হাঁটছে আল্লাপাঠ তাদেরকে তাদের বাড়িতে পৌঁছায় বক্তারাম মহাজির এবার আসুন মুসলিম ইতিহাসের দেড় হাজার বছরের ইতিহাস যদি কেউ পর্যালোচনা করে আল্লাহর অন্যবিধি শুননা থেকে যদি কেউ মুসলমানদের উন্নতির পথ এবং পদ্ধতি নিয়ে উন্নতি দান করেন ইমানদার আর শুধু টাকা দিয়ে দুনিয়াতে উন্নতি লাভ করবে শুধু অস্ত্রের পরে আর প্রযুক্তির শক্তি দিয়ে দুনিয়াতে মুসলমানদের উন্নতি আর সফলতা আসবে আলহামদুল্লাহ কথা বলি না আমার কাছে আমার যে কথা আমি বললাম আল্লাহ কোরআনের কথা নবীন হাজিদের কথা এই কথা প্রমাণ শুধু ডিজিটাল প্রযুক্তির উন্নতি নিয়ে মুসলমানদের সফলতা আসবে না শুধু অর্থনৈতিক ডেভেলপমেন্ট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট মুসলমানদের কপালে দুনিয়ার ক্ষমতা এনে দিবে না শুধুমাত্রতা প্রতিষ্ঠিত হতে পারে একটা প্রমাণ দেব আল্লাহের একটা ইতিহাস পর্যালোচনা করবো করেছে আর একটা প্রমাণ দিব আজকের দুনিয়ার ছোট্ট একটা পরিসংখ্যান দুনিয়ার বাস্তব একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো একটা পরে দিচ্ছি দুনিয়ার বর্তমান ছোট্ট একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরি আজকের দুনিয়ার আদর্শ সমাজের হিসাব অনুযায়ী এক ভাগ হল মুসলমান আর বাকি দিনবার কি জাতি আছে প্রথম হলো এক নম্বরে খ্রিস্টান দুই নম্বরে বৌদ্ধ তিন নম্বরে হিন্দু আর এক ভাগ হল মাটি পৃথিবীর তিন ভাগ হলো বেইমান এক ভাগ হলো ইমানদার তাহলে এক ভাগ যদি ইমানদার হয় আর তিন ভাগ যদি বেইমান হয় একশো জনে মুসলমান প্রয়োজন সম্পদ আল্লা সৃষ্টি করেন পৃথিবীর কোন মানুষ কোন সম্পদ সৃষ্টি করতে পারে না ব্যবহার করার সুযোগ মানুষের পক্ষে কোনদিনে কোন সম্পদ সৃষ্টি করা সম্ভব নয় কারণ প্রমাণ হলে পৃথিবীতে যত সম্পদ আছে যত রিসোর্স আছে একটা মিল কলকারখানা ইন্ডাস্ট্রি অথবা বিজ্ঞান গবেষণাগারের সন্ধান কেউ দিতে পারবেন আমেরিকা কানাডা অথবা ইউরোপীয় গণতান্ত্রিক যেখানে আজ পর্যন্ত এক শতাংশ না পৃথিবীতে কোন কারখানায় স্বর্ণ তৈরি হয় না কারখানায় রূপা তৈরি হয় না আল্লাহি কারখানায় মাটির নিচে রূপার খনিজে রূপা তৈরি হয় এভাবে মাটির নিচে আল্লাহপুরার বিভিন্ন ধাতব পদার্থ আল্লাহ সৃষ্টি করেন সেই ধাতক পদার্থ থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয় লোহা তৈরি হয় সেই লোহা থেকে সেই থেকে বীর কলকারখানা শুধুমাত্র থালা বানাইতে পারে দুনিয়ার স্বর্ণ তার রাজা বানাতে পারে না স্বর্ণ তৈরি করতে পারে না তারা আল্লাহ তৈরি করার স্বর্ণ দিয়ে শুধু অলঙ্কার তৈরি করতে পারে আজকের এই দুনিয়া আধুনিক এই মডার্নয়ার্ল্ডের মুসলমানদেরকে আল্লাহ মাত্র আলমিন নাই সম্পদ আল্লাহরা সম্পদ আল্লাহ কব্যরা আর আমি শ্রী সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি সেই প্রাকৃতিক সম্পদের মধ্যে একশো ভাগের মধ্যে মালিক হলো মুসলমান মুসলমানদের দেশগুলোতে হলো সাইফ ভাগ সম্পদ আর বাকি সন্দিরভাগ সম্পদের মালিক কেউ প্রশ্ন করতে পারেন এত সম্পদ কোন জায়গায় তারপরে আমাদের বাড়িতে তারা আছে আমাদের বাড়িতে আছে আপনারা কি জানান বর্তমান এবং আগামী দুনিয়ার সবচেয়ে মূল্য সম্পদ যে সম্পদের ব্যাপারে দুনিয়ার সমর বলতেছে তাদের আসন্দ হবে বিশ্বযুদ্ধ হবে যে সম্পদের কারাগার নিয়ে সেই সম্পদের নাম হলো তেল সম্পদ সম্পদ এটা হলো সবচেয়ে প্রাকৃতিক সম্পদের নাম হলো তেল সম্পদ কি সম্পদ এটা মালিকাও যেন না এখানে পেট্রোল এখানে অতএব ডিজেল আসল হল পেট্রোল বাকি এই যে পেট্রোল সম্পদ এই সম্পদ হল দিনের যে অত্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পদ যেটাকে বলা হয় কালো শোনা প্লাস বোর্ড পেট্রোলকে বলা হয় আশি ভাগ পেট্রোলের মালিক মুসলমান আর কয় ভাগের মালিক বিশ ভাগেরও কম সম্পদ তেল মুসলিমদের হাতে আর আশীর্বাদ সম্পদের মালিক মুসলমান এই আশীর্বাদ পেট্রোলের মালিক মুসলমানরা সকলমানদের দেশে বোমবাতি করবে যে সমস্ত বেইমানদের মুসলমানদের পরিচয় আঘাত হানবে যাদের বোমের আঘাতে মুসলমানদের সন্তানরা শাহাদণ করবে কোন আগামীকাল রাতের বেলায় আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার পারাক ওবামাকে বাংলাদেশের মুসলমানদের কাছে ভিক্ষার ছুরি নিয়ে ঘুরতে হবে মুসলমানদের হাতে সারা দুনিয়ার সবচেয়ে বেশি স্মরণের খনিগুলো মুসলমানদের হাতে আল্লাপা গপর আলামী সম্পদ দিয়েছেন সম্পদ কাজ সম্পদ প্রতি ভাগ করলে এক একজন কতদূর করে দেয় আরে হিসাব তো সহজ ষাট টাকা দশ টাকা ওই দশ টাকা আটানা করে ভাগ করে যদি আরো বিশ জন পাই কথা ঠিক কিনা তাহলে বিশ জন তো পুরো আড়াই টাকা আর টাকা করে পাইলো আর যদি আড়াই টাকা থাকতো এক জনের কয়জন সম্পর্ক করবার পঁচাত্তর জনের মধ্যে দেন কত করে পায় আট করে দেয় একটু বেশি পাবে আটানা দুই পয়সা বেশি ও দুই পয়সা আসতে পারি চলে না তাহলে কত হলো একজন বেইমান পাই তার কাছ থেকে কুন্তি ভাগে আটানা সম্পদ তো আমরা মুসলমান সম্পদ আজকে মুসলমানদের হাতে কম নাই কিন্তু এই সম্পদ আজকে মুসলমানদের পানি আছে পানি দ্বারা যেমন শেষ করা যায় কিন্তু খাল কাটলে অনেক সময় খালের দ্বারা কুমড়িও আছে মুসলমানদের সম্পদের কুমড়ি আসছে তারা মুসলমানদের বুক গুলোকে বুলেটের আঘাত দিয়ে ধর্ম করে দিয়েছে মুসলমানদের আমার বৃদ্ধ পরি তার বুকের লক্ষ্য দিয়ে আমার করে দিল কদিন এই যে সম্পদ পরিণত করেছে সম্পদের লোভে পড়েন সম্পদের মায়েন আর এই সম্পদের ভোগ বিরাশিতায় পড়ে আদর্শ ভুলে পড়েছে কোন মুসলমান যদি অভাবী থাকে আগে সে অভাবী মুসলমানের অভাব পূরণ করো যে মাটিতে আল্লাহা সোনার খনি তৈরি করলেন যে মাটিতে আল্লাপা বুড়ার এভাবে ড্রাগ পেট্রোলের খনি তৈরি করে আপনার সম্পদের পাহাড়ে তুলেছেন তাদের নদীর ওপারে সমুদ্রের ওপারে। হাবাসার মধ্যে আফ্রিকার মধ্যে আফ্রিকার গরিব দেশগুলোতে হাজার হাজার বনি আটবান সন্তানরা তারা দুমুক্ষ হয়ে অভাবে অনাহারে তাদের পেট পিঠের সাথে রেখে থাকে না কে তারা মারা যায় আর অন্য সেই মুসলমানরা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তারা বিরাশিতার ভুল দান করে আর এই সমস্ত সম্পদ দিয়ে সম্পদেরজন কথা কথা আমার এ যাই আজকে সম্পদ মুসলমানদের পারে। আজকে সম্পদ আজ থেকে বেশি না আজ থেকে পাঁচশো বছর আগে ইতিহাস পড়ুন পাঁচশো বছর আগে মুসলমানদের হাতে সব থেকে ষাট সম্পদ ছিল না পাঁচশো বছর আগে দুনিয়াতে মুসলমানদের এত টাকা পয়সা ছিল না পাঁচশো বছর আগে মুসলমানদের দেশগুলোতে এই পরিমাণ পেট্রোল সম্পদ আবিষ্কার হয় নাই তখন মুসলমানদের হাতে টাকা ছিল না ঠিক কিন্তু তখন মুসলমান মুসলমান ছিল মুসলমানদের দেশগুলোকে শাসন করত খোদা ভিত ভান দারা যারা আল্লাহকে ভয় মুসলমানদের কাছে কিন্তু সম্পদ আজকে মুসলমানদেরকে তো উন্নতি দিতে পারে নাই বরং এই সম্পদ মুসলমানদেরকে দুইটা জিনিস দিয়েছে একটা মুসলমানদেরকে ভিড় করেছে আর একটা আমার প্রথম কথা দ্বিতীয় প্রমাণ আল্লাহর প্রাণ থেকে সরাসরি ঘটনার নাম বলসলমান এবং অমুসলিম যুদ্ধ অনাঙ্গনে তারা যুদ্ধ করবে লড়াই করবে বিপুল পরিমাণ মুসলমান বারো হাজার বিশাল বাহিনী নিয়ে মুসলিম সেনারা গণনা করলো সত্য করবার জন্য তখন তাদের কাছে ইনফরমেশন আসান সেই যুদ্ধের মধ্যেই মানা ছিল তেমন মাত্র চার হাজার বেশি কারা কয়েকজন বেশি জানতে পারল তখন মুসলমানদের মধ্যে একটা মনভাব সৃষ্টি হল কি ছিল তাদের মনোভাব কিতাবের মধ্যে সবসময় আমরা লড়াই করলাম যুদ্ধ করলাম মুসলমান থাকে কম শত্রুরা থাকে বেশি বদলের যুদ্ধে মুসলমান শত্রু ছিল সাড়ে তিন দিন বেশি এক হাজার মুসলমান ছিল সাত শত শত্রু ছিল সাড়ে চার জুন হাজার মুসলমান ছিল তিন হাজার মুসলমানরা দুর্ভোগ থাকে কিন্তু লড়াইতে আল্লাহের বাড়িতে বিজয় এসে মুসলমানদের এই পদচুপন করে যুদ্ধে প্রথম আজকে মুসলমানরা কম নয় পরিবর্তন আরেকজন আজকে তো আমাদের পরাজয়ের কোনো ভয় নাই আজকে আমাদের বিজয়ের শুনিস আজকে বলার সংখ্যায় আমরা অনেক বেশি ও দస్తা মুসলমানরা বললো আজকে আমাদের সংস্কার কারণে আজকে আমাদের শক্তি বেশি সুতরাং এই কারণে আজকে আমাদের সুজয় সৃষ্টি মুসলমানদের এই কথাগুলো আমার মালিক রাব্বুল আলামিনের সাথে কারলঙ্গ না আল্লাহ পাক রাব্বুল আলামিনের সিদ্ধান্ত গ্রহণ করো মুসলমান ও মুসলমান ওলাকদ তাসারাকুমুল্লাহু বিবদিল ইন আনতুম আবিল্লাহ ও মুসলমান আমি যে আল্লাহা উদ্যোগের মাধ্যমে তোমাদেরকে অসহায় অবস্থা থেকে আমি বিজয় দান করেছিলাম আমি যে আল্লাহের মাধ্যমে আমি যে আল্লাহা কাপড় আমি অবস্থায় সত্যকের দিন তোমাদেরকে বিজয় দান করেছিল। আজকে চোখে হয়ে গেছে এবং তোমাদের চোখের দৃষ্টি তোমাদের বারো হাজারের সৈনিকদের উপর এখন তোমাদের দিনের তিন তোমাদের যাও বারো যাও সৈনিক নিয়ে যুদ্ধের ময়দানে যাও আজকে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আল্লাহর বারো হাজারের সৈনিক দল নিয়ে মুসলিম সেনা দল যুদ্ধের ময়দানে হল চার হাজার বারো হাজার মুসলমান পরাজিত হয়ে গেল বিক্ষিপ্ত বিশৃঙ্খল হয়ে গেল সত্যি আরম্ভ করলো আন্দার পর ভয়াবহ দৃশ্যের বিবরণ বারো হাজার প্রত্য্মানোর মতো শেষ পর্যন্ত উল্টা দিকে তারা পালিয়ে যেতে বাধ্য হলো ওরানের ইতিহাস কোন নোবে নাটকের গল্প কাহিনী না কোন ইতিহাসবিদ কোন সরাসরি তথ্য তুমি সোজা কপরা পেছন দিকে পালিয়ে ফেলে বারো হাজার মুসলমানের সবচেয়ে বীর পুরুষ সাহসী নবী মোহাম্মদ আরবী পিঠ থেকে লাফিয়ে ঝাপ দিয়ে মাটিতে নামলেন আমি আল্লাহর সত্য নবী কোথার সত্য নিশ্চিত কায়ম করবার জন্য আমি আগমন করেছি দুনিয়ার আমার সঙ্গে থাকুক মানা আমি আল্লাহ আমার ওই সমস্ত নবীর হাত থেকে আল্লাহ দিনের সমুদ্র জীবন দান করবার শপথ গ্রহণ করেছিলেন গ্রহণ করেছে লিখেছেন এত বিশাল ময় ধানের হুঙ্কার এত রমাঙ্গনের আওয়াজ হট্টগোল আল্লাহ নবীর আওয়াজ বেশি দূর পর্যন্ত পৌঁছে গাড়ি সমস্ত যে সমস্ত আনছিলেন বারো হাজার ছিল বারো হাজার নাই বারোশো নাই থাকলো আমার আল্লাহার আল্লাহ বলে আমার কয়েকম্বর আগে মুসলমান ছিল বারো চোখের দৃষ্টি ছিল বারো হাজারের শক্তির উপর তাদের দিন ছিল তাহলে ওই বারো হাজারের সঙ্গে আমি আল্লাহ ছিলাম না এখন আপনারা বারো নাই বারো নাই আছেন যখন মাত্র বারো জন কিন্তু এই বারো জনের মুখে শুধুমাত্র আমি আল্লাহর নাম তাদের দিলের মধ্যে শুধু আমি আল্লাহ যে মুসলমানের মুখে আমি আল্লাহর নাম থাকে তাদের মুখের মধ্যে আল্লাহ থাকে বারোজন জমিনের মধ্যে বারোজন শুধু বারোজন না জমিনে বারো জন আমি সঙ্গে আছি শুধুমাত্র আমরা তেরো জন সামনে আপনি হন আপনারা বারো জন সামনে অগ্রসর হন যাদের সঙ্গে আমি এক মুসলিম করবেন আমার আল্লাহ করে দিলেন তোমরা দেখলে কি তোমরা দেখলে দিদি এক মুসলিম মাটি নিক্ষেপ করবেন ছিল মানুষের হাত আমি আল্লাহ গায়ে শক্তির ছোঁয়া লেগে আল্লাহর পুজো লেগে বানুয়ার বাড়ি থাকলো না বাড়ি থাকলো না বালু কোনা এক একটা চোখে পৌঁছল আল্লাহর হুকুমে বেইমানের চোখের মধ্যে এমন যন্ত্রণা সৃষ্টি করলো এমন বেইমানদের অবস্থা হলো কাহিল যুদ্ধ করবে তো মুসলমান আর কিছু মুসলমানের গেলের জন্য ময়দানে এদিনের ঝন্ডা সমুন্নত হয়ে গেল এটা হল কোরআনের ইতিহাস আর বাকি কিছু কথা বিচিত হারি পর্যন্ত এই ঘটনা বলে দিয়েছেন কেমন পর্যন্ত এটা আলোচনা থাকবে কেমন পর্যন্ত প্রতিবন্দনে হাফিজ সাহেবের বেহারাবে দাঁড়িয়ে পড়বে কথা আমরা ছোট আঙুল তিন গুণ শক্তি দিয়ে মুসলমানদের বিজয় হয় না বারো হাজারের সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় হয় না অধিক অস্ত্র শস্ত্র থাকলে মুসলমানদের সফলতা আসে না আর আল্লাহ যখন শপথটা দেন বারো সতেরো একটা জ্বলন্ত ইতিহাস একটা জ্বলন্ত নদী আজকের দুনিয়ার বাস্তব চিত্র মুসলমানদের হাতে সম্পদের পাহাড় কিন্তু সেই সম্পদ মুসলমানদেরকে আজকে দুনিয়াতে নেতৃত্বে আসুন প্রশ্ন করতে পারেন মুসলমানদের কোন সামরিক উন্নতির প্রয়োজন নাই নাকি আপনি বলতে চান মুসলমানদের প্রযুক্তির উন্নতির প্রয়োজন নাই মুসলমানদের ডিজিটাল শক্তির দরকার নাই এটা বলতে চান আপনি আমার মাতা এই বিষয় এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলতে চাই আমার আলোচনা শেষ দিকে আমি দুইটা কথা বলতে চাই এক নম্বর কথা এই মুসলমানদের সকল জাহিনী শক্তির প্রয়োজন থাকে কথা বুঝলেনদের যদি দশ টাকা লাগে ইনশাল্লাহ ইমানদারদের এক টাকায় যথেষ্ট বেইমানদের যদি একশো টাকা লাগে ইমানদের দশ টাকায় যথেষ্ট বেইমানদের যদি একশোটা মিত্র একশোটা বোমারু বিমানিতে অস্ত্রের প্রয়োজন নাই দশটা অস্ত্র দিয়ে তারা একশো বোমার অমানের মোকাবেলা করতে পারবে তাহলে মুসলমানদের সরকার আসলে তত দরকার নাই দরকার এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই মুসলমানদের উন্নয়নের কি শক্তি সহযোগী শক্তি সহায়ক শক্তি এগুলো মুসলমানদের উন্নতির আসল শক্তি নয় সহযোগী শক্তি কি জিনিস সত্য একটা দৃষ্টান্ত নেই এই সমস্ত বাদ গুলো দেখার সময় হয়ে যায় এই যে লোকাল কি বলে কি করে দাঁড়ায় থেকে থাকে আর দাঁড়ায় থেকে সপ্তাহ থেকে সপ্তাহ থাকে যেগুলো আছে এই তিরিশ লাখ টাকা দেবেন নতুন গাড়ি যাবে ওই দিয়ে ধাক্কা মারতে হবে না মানে আমি যখনই বলবো সাথে কি যদি ওই সাহেবের তিরিশ লাখ টাকা দেবেন প্রথম গাড়িতে একটু আগে। একটা গাড়ি টেনা যায় তিনটা দূরে জোরে চলে কিন্তু কথা ঠিকাছে এই যে হেলটা সকাল সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত কি অমানুষিক পরিশ্রমটা এটা করে দেখে দেখেও বামে দেখে সামনে দেখে পিছনে দেখে অত একটা পনেরো হাজার ড্রাইভার পনেরো হাজার একটার মতো <laughs> <and laughs> <and laughs> <laughs> <laughs> একজন প্যাসঞ্জার উঠবে কি বুঝে গেল হেল্পারের আছে যদি গাড়িতে ড্রাইভার নাই হেল্পার আছে একটা টাকা চোদ্দটা যদি ড্রাইভার না থাকে তাহলে মুসলমানদের প্রয়োজন তবে অত্রে শক্তি মুসলমানদের উন্নয়নের হেল্পার প্রযুক্তির উন্নতি ডিজিটাল প্রযুক্তির উন্নতি মুসলমানদের প্রয়োজন তবে এটা মুসলমানদের উন্নয়নের হেল্পার উন্নতির জন্য টাকা পয়সা এবং প্রযুক্তিগত উন্নতির ওই রকম দরকার তবে এগুলো যে উন্নতি তখনই হবে ড্রাইভারটা কোথায় কমাম পৃথিবী জুড়ে মুসলমানদের হা হাটা কোথায় আজকে মুসলমানদের কথা মুসলমানদের মুক্তির উন্নতির আসল ড্রাইভিং কোথায় ছোট্ট করে কথা আমি আমার আলোচনা কৃষি এর দিকে মদিনা থেকে রানা করবেন এবার এটা কি করে কল্পনা করা যায় পরিষ্কার দুনিয়ার মানুষ তোকে আর আমাকে মাত্র মালিক আর বলান বলে চিনে রে আমি দিনের ঠান্ডা সময় শিক্ষা দিয়েছে তোর মাঝে আর আমার মাঠে বড় আমার ভাই আমি আমার মাঝে তো অধিকার ধর পর্যন্ত পৌঁছে দিয়েছে ইসলাম দুনিয়াতে নির্যাতক মানবতার অধিকার আদায় করেছে ইসলাম ইসলাম ছাড়া কারো পক্ষে কোন তন্ত্র মন্ত্রের পক্ষে আমরা বলতে চাই মেহনতি মানুষের কথা বলে মেহনতি মানুষকে রাজপথে ইস্তানের বিপক্ষে কথা ওদের কে বড় খণ্ড দুনিয়া আর কেউ হতে পারে না তারা কোনদিন আদায় করতে পারে মানুষ যদি সত্যিকার অধিকার চাও তুমি মুসলিম হও তুমি অমুসলিম হও তুমি নারী হও তুমি পুরুষ হও তুমি ছাড়া তোমাকে অধিকার কেউ বুঝিয়েছিলেন আল্লাহ অধিকারটাকে পৌঁছে দাও বিশ্ববিদ্যালয় তুমি যা খাবে তোমার ঠাকুর বলেছেন আমি তোর ভাই তুই আমার ভাই আমি এক ভাই বলে এতক্ষণ পর্যন্ত পিঠা করেছি এবার তুই আমার ভাই করে ওদের করবি আমি তোর ভাই শহরে সম্বাদ পৌঁছে গেছেন অমরের কাপার মধ্যে সংবাদ সঙ্গে সঙ্গে দেখা যাবে আর শহরের বন্য মান্য ব্যক্তিবর্গ তারা শহরের প্রধান তারা আপনার পিতা নিয়ে গবেষণায় বসে পড়ল ওটার পিতা এই তরাদের মধ্যে তিন বছর আগে ভবিষ্যৎবাণী করে রেখেছেন তিনি করবেন বিস্তারিত হরিবা তারা বিবরণ পেলিবা যখন নগরীতে প্রবেশ করবেন তখন ফলিবার অবস্থা থাকবে লিখেছে কোথায় কিতাব তখন মধ্যে ফলিবার অবদান থাকবে গোটের দিকে তার পায়ের জুতা কোথায় থাকবে হাতে থাকবে এখন এক জায়গায় কথা বলতেছে নিয়ে যখন তখন সিরিয়াল পরে গেল আদর্শ করেছেন এবার আপনি দয়া করে উঠে পিকা আরোহণ করে বসুন আমাকে উঠে চেয়ে করতে প্রবেশ করবার যোগদান আমাদের কৃষ্টি ব্যাপার হয়ে যাবে মুসলমানদের পরিবার নাইপত্তি নাই তারা ভয় পাবে না ওই সময়ে হরিভদ মুসলিম আল্লাহ বিশ্ববিদ্যি হরিভদ আমাদের হাতে তোমার দাবি তুলে দিয়েছেন পৃথিবীর দিকে দিকে আজকে আমাদের বিজয়ের হয় তাম পৃথিবীর সমস্ত মুসলিম জাতিগুলো ও হাতির পিতেোহন করার বিনিময়ে আল্লাহ দান করেন নাই নাই। ইসলাম আমরা সেই জাতি আন্দোমান আমাদেরকে বিজয় দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ নবীর আদর্শ ইসলামের আদর্শ দুনিয়ার মানুষ আমাকে রাখার মনে করলো আমি উদ্দিন তাতে তাতেুদালেন বিজয় হয় হবে জেরুদালেন বিজয় না হয় আমার নাই আমি নবীর হয়ে খিপাই ইসলামের আদর্শ থেকে আমি একজন পরিমাণ তুই উদের পিতা আরোহণ করবি আমি উদের ধরি ধরে টানবো এভাবেই খলিফা নিজের ডাকরকে বুাম দিয়ে উদের পিঠা আরোহণ করিয়ে অর্থ জানে মুসলিম ছিঁড়ে গেল প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ক কি করবেন নিজের চপর আরেকজনের হাতে দেওয়ার মতো সময় তার নাই নিজের চপ্পল বহন করবার তার চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলবার বছর পৃথিবীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোনের ব্যাপার ছিল না এমন একজন মহা বিশ্ববিজয়ী রাষ্ট্র এই অবস্থায় ফলে তারা শত্রুদের শহরের দিকে প্রবেশ করছে নারায়ণগরী হুদি শিক্ষিত পন্ডিত জ্যোতিবর্গ ভবিষ্যৎ বাণী যখন তারা দেখল তাদের চোখের স্বপ্ন মুসলিম আসছেন সেই অপরের এক হাতে উঠে বসি আরেক হাতে তার সেরা আমাদের প্রশ্নের সমাধান হয় নাই আমাদের হাজার বছর দৌরার বুঝতে পারলাম মুক্তারা এরপর নিজের অমরের হাতে করার প্রয়োজন নাই তোমাদের সঙ্গে আলোচনা দেওয়ার করা প্রয়োজন নাই আমাদের বিশ্বাস হয়ে আল্লাহর জমিনে যদি মানুষের অধিকার কায়ন হওয়া সম্ভব হয় একটা তোমাদের আদর্শের মাধ্যমে সম্ভব ইসামের ইসলামের আদর্শ আপনি ধরেছেন আল্লাপের ঘাট ধরে তাদের মাথা মতন সামনে ঢুকিয়ে দিয়েছে জীবনের সকল ক্ষেত্রে সুন্দর আদর্শ ইসলামের আদর্শকে সর্বপ্রথম উজ্জীবিত করতে পারে মুসলমান যখন ইসলামের আদর্শ মুসলমান যখন জীবনে প্রত্যেকটি আসপেক্টে সুন্দর আদর্শ পালন করবে মুসলমান যখন ইসলামী আদর্শ মোতাবেক তখন তার অর্থনীতিকে গড়ে তুলবে মু ইসলামের আদর্শ বাণিজ্য করবে মুসলমান যখন তার ইসলামের আদর্শ মোতাবেক শিক্ষা ব্যবস্থা মুসলমান যখন আদর্শ মোতাবেক তার রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে মুসলমানের রাষ্ট্রপ্রধান মুসলমানদের ইমামতি করার সভ্যতা অর্জন করবে মুসলমানদের রাষ্ট্রপ্রধান আল্লাহর পয়ের সুন্নতির জিন্দাকারী হবে অর্থনৈতিক ইকোনমিক্যালপমেন্ট মুসলমানদের উন্নয়নের কাহিনী বললাম শুনতে মজাই লাগে বলতেও খারাপ লাগে না শুনতে মজা লাগে বলতেও খারাপ লাগে না কিন্তু বলা শোনার মধ্যে যদি আমি আর আপনি কান্ত থাকি আমার বলার জিম্মাদারি পালন করলাম সোনার জিম্মাদারি আপনাদের ছিল সোনার জিম্মাদারি আপনারা পালন করলেন এবার হাতে হাত মুসলবন্দ শপথ গ্রহণ আমার জীবনের প্রত্যেক ইসলামী আদর্শ অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করবে আমি বলি দরকার যদি মনে হয় দরকার নেই কোন আপত্তি নাই মুসলমানদের সন্তানদেরকে আমরা গবেষণ বানাবো কোন আপত্তি নাই পাইলট হয়ে আকাশে উঠবে কোন আপত্তি নাই জাহাজে ভাসবে কোনো আপত্তি নাই হবে কারা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটু পরিবর্তন শরীরের মধ্যে হিন্দি সিনেমার নায়িকা যুবতীরা নায়িকাদের মতো এই সমস্ত ছেলেদের জন্য নিজেদের নাতি রাত্রীদের জন্য অস্থিরতার অমুসলিম সভ্যতার পোশাক কেনা পরিহার করুন মুসলমানদের ঘর যুগত ইসলামে আল্লাহ নবী কি কি সুন্নতার আদর্শ আছে নিন্দা করুন খাওয়া দাওয়ার থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় শিক্ষা দেন মুসলমানদের দোকানপাট গুলোতে ইসলামের আদর্শ থেকে সুদকে ছাটা করে বিদায় করুন রাজনীতি করবেন করেন তবে মুসলমানরা গণতন্ত্র সমাজতন্ত্রের বস্তাবতা গণতন্ত্র বস্তাবতা সমাজতন্ত্রকে বন্দোপসা করে ভাসিয়ে মুসলমানরা আগামী দিনে নেতৃত্ব দিবে এবং সারা দুনিয়ার জাতি ধর্ম নির্বি প্রত্যেকটা মানুষের ঘরে করে তাদের পৌঁছে যাবে টাকার দরকার আছে কোন আপত্তি নাই কিন্তু যেগুলো মুসলমানদের জন্য সর্বশেষ ষড়যন্ত্র করতে চায় আর যদি সেই ষড়যন্ত্র করবার জন্য চোখ থাকায় কোধার প্রসঙ্গে সেই চোখ উপরে ফেলা হবে সেই কেন যে যদি তোমাদের পূজা করতে হয় হিন্দুস্তানে গিয়ে বল মুসলমানের কথা বলবে বরং আমাদের পরিষ্কার কথা তোমরা তোদের বাড়িতে বসে পূজা করবি পূজা তোলা বলবি নিরাপত্তা আমরা মন্দিরে বসে তুমি যেভাবে ইচ্ছা তোমার ধর্ম পালন করো আমরা তোমাদের নিরাপত্তা দিব তোমাদের মধ্যে কোন মুসলমানদের ধর্ম পালন করতে হবে সৌদি আরব হবে আমরা পরিষ্কার তাদেরকে বলতে চাই এই দেশটাকে আমরা তিরিশ লক্ষ টাকা প্রাণের রক্তের বিনিময়ে ইঞ্চি ইঞ্চি মাটি খরিদ করেছি কুড়ি শত বৎসরের আজাদির সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে এদেশকে আজাদ করা হয়েছে সাল পর্যন্ত সাত দুই শত বছরের স্বাধীনতার মাধ্যমে কেনা হয়েছিল কেউ যদি মনে করো তোমার দাদা আমাদেরকে তুলনা করেছে তাহলে আমরা বলবো ইতিহাস নতুন করে পড়ে নাও আর এই সমস্ত কথা ভবিষ্যতে আর কোনদিন করল না আর কোনদিন করল না বিড়াল অথবা মনস্কানিমূলক কথা করা কিন্তু আপনারা চিন্তা করেন এই কথাটার কত মারাত্মক প্রভাবে দেশে পড়তে পারে কত মারাত্মক জঘন্য কথা কর্মকানি মুসলমানদের পরিচালন কোন মুসলমান যদি খ্রিস্টানদেরকে বলে তোমার ধর্ম পালন করতে হলে তোমাকে তোমার আমেরিকায় চলে যেতে হবে কোনো মুসলমান যদি এদেশে কোনো বৌদ্ধকে বলে তোমার ধর্ম পালন করতে হলে তোমাকে চীনে চলে যেতে হবে আমরা তার কথা শুনতে সেই কারখানা গুলোকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এগুলোকে পরিধারণ করা উচিত সংরক্ষণ করা উচিত আল্লাহ করেন